আবুজার জাহর ওয়দেলাহতু আল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম সূর্য অস্ত যাবার সময় আবু জাহর ওয়দের আল্লাহকে বললেন তুমি কি জানো সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তিনি বললেন তা যেতে যেতে আরও নিচে গিয়ে সিজদায় পরে যায় অতপর সে আবার উদিত হবার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর শীঘ্রই এমন সময় আসবে যে সিসদাহ করবে কিন্তু তা কবুল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথ দিয়ে আসলে ওই পথেই ফিরে যাও তখন সে পশ্চিম দিক হতে উদিত হবে এটাই মর্ম হল মহান আল্লাহর বাণীর অর্থাৎ আর সূর্য নিজ গন্তব্যে অথবা কক্ষপথে চলতে থাকে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ সুরাই ইয়াসিন আয়াত নম্বর